الحمد كثيراً طيباً مباركاً فيه يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على الشف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين Peace TV Shon Manita Dashuk Manduli السلام عليكم ورحمة الله وبركاته أمره جبي شيرو بريخنا على جنة كورتشاي كويكي حديث إلكتشان كولون ইভিনের রাজ্যবাল হামবলি রহমতুল্লাহ আলী প্রখ্যাত আলমে দিন তিনি চল্লিশটি হাদিসকে বাসাই করে এবং পরে আরও কিছু হাদিস অ্যাড করে প্রায় পঞ্চাশটির মতো হাদিসকে জোগাড় করে একটি কিতাব সংকলিত করেছেন নাম দিয়েছেন জাম অলুম আল হেকাম এলম এবং হেকমতের সমাহার যেখানে আছে। হাদিসগুলোকে তিনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে সে হাদিসগুলো থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আমরা সেখান থেকে বাসাই করে কিছু হাদিস শোনার জন্য আমরা এই সিরিজ ইনশাল্লাহ করব আজকে যে হাদিসটি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে রসুল্লাহ সালাম সাদ করেছেন হারুন ও বাই নাহুমা উমুরুন মুস্তাবাহাত وامن وقع في الشبهات وقع في الحرام إلى آخر الحديث يحديث لي بركته صحابي نعمان بن بشير رضي الله تعالى عنه بما করেছেন حديثের আরেকটা অংশ রয়েছে আমরা পরবর্তী পদায় সেই দিকে যাব ইনশাআল্লাহ হারাম পরিষ্কার ইন আল হালাল বাইন এবং হারামটাও পরিষ্কার কোরআন এবং হাদিসে এই দ্বীন এর মধ্যে অনেক কষ্ট করা লাগে না মোটামুটি মুদ্রা কথায় সাধারণ মানুষের পক্ষে কিছু এলেম চর্চা করেই হালাল এবং হারাম সম্পর্কে অবগত হওয়া সম্ভব আর কিছু জিনিস আছে অত্যন্ত সূক্ষ্ম সেগুলো ভ্যারি সেকেন্ডারি পর্যায়ের সেগুলোর ব্যাপারে কিছু এখতলাফও থাকতে পারে এ জাতীয় হালাল এবং হারামের মাঝখানে কিছু বিষয় আছে অল্প কিছু বিষয় আছে ওগুলো সাধারণ অনেক মানুষ এগুলো জানে না কেউ জানে না তা নয় রায়া নাস বলা হয়েছে যে অনেক মানুষ আছে তারা এই দুটোর মাঝখানে কিছু গ্রে এরিয়া আছে কিছু শোভা সন্দেহমূলক এরিয়া আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে অনেক সময় জানা সম্ভব হয় না তারা না জানলে কী করবেন ফার্স্ট আলু আহ্লাদ্রে ইনকুন্তুম লাল তারা জিজ্ঞেস করবেন যে জিনিসটা তাদের কাছে সূক্ষ্ম হয়েছে এবং ক্লিয়ার নন এমন কি হালাল হারামের ব্যাপারেও কোনো কিছু অস্পর্শ থেকে গেলে পাস আলু আহলাদুমুল হালাম যারা এলমওয়ালা যাদের কাছে এলম রয়েছে আহলের নলে জবল তাদেরকে জিজ্ঞেস করো তোমরা যদি কোনো বিষয় না জানো আর যেগুলো বাইনা হুমা এই দুটোর মাঝখানে যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে কেউ জানে না তা নয় অনেক ওলামায়কেরাম যাদেরকে আল্লাহ তালা অনেক উঁচু পর্যায়ের এলেম দান করেছেন বড়ো বড়ো ইমামরা মুস্তাহিদিন আইমাইকার তাদের পক্ষে ওগুলো জানার সম্ভব হয়েছে আর যদি এমন বিষয় হয় যে যে বিষয়টা কারো কাছে ব্যক্তিগত পর্যায়ে পরিষ্কার নয় বা কোনো আলেমের কাছেও পরিষ্কার নয় এবং হালাল এবং হারামের ব্যাপারে উভয় দিক থেকে কিছু পয়েন্ট পাওয়া যাচ্ছে এবং যার ফলে প্রচুর সন্দেহ সৃষ্টি হয়েছে তাহলে সেটা থেকে দূরে থাকা তার দিনের জন্য তার ব্যক্তিত্বের জন্য তার পার্সোনালিটির জন্য তার ইজতের জন্য ভালো শোভা সন্দেহমূলক জিনিসগুলোকে দূরে থাকা দিনকে কমপ্লিট করতে সহায়ক হয় যে সমস্ত আলেমরা দিনের নাটি জটিল সূক্ষ্ম বিষয়ে সম্পর্কে ইশতেহাত করার যোগ্যতা রাখেন ক্ষমতা রাখেন আল্লাহ তালা কালামে পাকে তাদেরকে আরো রাশে খুনাফিলি আলিম বলেছেন তারা সাধারণ ওলামাদের ঊর্ধ্বে কোনো কোনো জিনিস আছে তিন পর্যায়ে আমরা আনতে পারি কোনো কোনো জিনিস আছে সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় সেগুলো আলেমদের কাছে সাধারণত স্পষ্ট থাকে আবার কোনো কোনো বিষয় আরো জটিল আরও সূক্ষ্ম সাধারণ আলেমরা সেখানে ফেল করে ফেলেন সেখানে মুস্তাহিদ পর্যায়ের আলেমরা তাদেরকে আল্লাতালা সেই জ্ঞান দান করেছেন কাজেই এই পর্যায়ে আমরা দেখতে পাই যে বিষয়গুলো কারো কাছে না জানা হলেই জানা থাকবে না এমন নয় বা ইনহমা উমরুন মুশ্তাবাহাত এগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ রব আলমিন যথেষ্ট সুযোগ রেখেছেন আহল আলিমকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তবে কিছু বিষয় হতবা স্টিল একতলাফ থাকতে পারে একদম ফাইনাল সিদ্ধান্ত না হতে পারে দুইটা মতামত আসতে পারে বা ইনাহুমা উমরুন মুশতা বাহাত এই জাতীয় কিছু জিনিস সবার সন্দেহ থাকতে পারে এখন এগুলো যেটা বেশি সন্দেহ হয়ে যায় তখন সেটা থেকে দূরে থাকা শিওর হওয়া এবং নিশ্চিত হওয়া সহায়ক হয় সে ব্যাপারে অন্য হাদিস আছে দামা ইউরিবিকা ইলামালা ইউরিব যে জিনিস তোমার সোভাছন্দেহে সৃষ্টি করেছে সেটাকে ছেড়ে দাও আর যেটা শোভা সন্দেহ সৃষ্টি করেননি সেখান পর্যন্তই থাকো সেদিকেই যাও তাহলে তুমি সেফ হয়ে গেলে আমার এক তাকা শোভ হাত ফা দেশ তারপরে আলে দিনই আয় যে ব্যক্তি সোভ হাত শোভা বিষয়গুলো থেকে দূরে থাকে এগুলোকে ছেড়ে দেয় তার দিন মোটামুটি অক্ষত থাকে তার দিনটা সেফ থাকে তার অ্য তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব অটুট থাকে সে মুক্ত হয়ে গেল আর যে ব্যক্তি শোভাসন্দেহ জিনিসকে চর্চা করা শুরু করে দিল হাদিসের পরের অংশ বলা হচ্ছে যেই ব্যক্তি কোনো দ্বিধা সংকোচ করে না শোভাসন্দেহ হলেও ঢুকে পড়ে শোভাসন্দেহ হলো সেটাকে নিশ্চিত হতে চায় না জিজ্ঞাসা করে না আরটু জানে না বা ক্লিয়ার না হলে থাক আপাতত অ্যাভয়েড করে না ঢুকেই পড়ে চর্চা করে এক্সারসাইজ করে সেটার ভিতরে সেটাকে নিয়ে ডিলিং শুরু করে দেয় এইরকম অসতর্ক ব্যক্তির আশঙ্কা আছে সে একসময় হারামের মধ্যে ঢুকে যাবে অসতর্ক ব্যক্তি কোনো সময় তার অভ্যাসটা এমন হয়ে যাবে তার দিনের মজবুতি একটু কমিয়ে যাবে এই হাজির দ্বারা এই ভুল বুঝাবুঝির অবকাশ নেই তাহলে ইসলামের সব কিছু কি কমপ্লিট হয় নাই কিছু জিনিস কি অসম্পূর্ণ থেকে গেলো তা নয় আল্লাহ রব আলমিন তিনি ঈর্ষাদ করেছেন আল ইসলামা আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্যে আর দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি এই জন্য দিন পূর্ণাঙ্গ দিনের মধ্যে কোনো ত্রুটি নেই কোনো নক্স নেই কোনো দিন বাকি নেই আল্লাহ তালা বলেছেন মা ফরত নাফিল কিতাব কিতাবের মধ্যে এমন কোনো জিনিস জরুরি যেটা আছে সেটা আমরা বলার ছেড়ে দেই নি মেনশন করাকে বাদ দেয়নি সব কিছুই গুরুত্বপূর্ণ বিষয় এসে গেছে সব কিছুর পরিষ্কার বর্ণনা একদম সুস্পষ্ট কথাবার্তা রয়েছে এই কিতাবের মধ্যে রসুল্লাহ সাল আল ব্যাপারে সাহবাইকার বলেছেন যে তারা কানা আলাল মাহাজ্জাতিল রসুল্লা সাল্লি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট দলিল প্রমাণ যেগুলো একদম আলোকিত আলোর ভিত্তিতে প্রতিষ্ঠিত দিনের উপর রেখে গেছেন এই দিনের রাত্রগুলো এই ধর্মের ইসলামের রাত্রগুলো দিনের মতো উজ্জ্বল তাহলে দিনগুলো কত উজ্জ্বল হবে এটা একটা কথার কথা লাই আনহা ইল্লাহ আলেক এই দিন থেকে সরে যাবে যে ব্যক্তি সে ব্যক্তি ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই কাজেই দিনের ব্যাপারে কোনো কনফিউশন রেখে জানাই রাসর সালাম সালাম আদাল আমানা ও বাল্লাগার রেসা আল্লাহ তিনি আমানত আদায় করেছেন রেসা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন দিন কমপ্লিট কিন্তু মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে মাঝে মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে সেগুলোকে কিভাবে মানুষ শিখবে এবং কোন পর্যায়ে যদি তিনি না পান সবার সন্দেহ থাকলে দূরে থাকবে এখন আসে যেগুলো আমাদের কিছু কিছু বিষয়তে একতালাফ রয়ে গেছে একতালাফ কী করে হলো একতলাফের বহুবিধ কারণ রয়েছে কোনো সময় দেখা গেল যে কারো কাছে একটা হাদিস পৌঁছেছে কারো কাছে সে হাদিসটি পৌঁছেনি কোনো কোনো ইমামের কাছে হাদিস কম্পাইল হওয়ার আগে এই সমস্ত ফটুয়াগুলো যখন এসেছিল কারো কাছে হাদিসটি সহি মনে হয়েছে কারো কাছে সহি মনে হয়নি দুর্বল মনে হয়েছে এই জন্য গ্রহণ করেনি আর যারা সহি মনে করেছেন তারা হাদিসটি গ্রহণ করেছেন কারো কাছে এসেছে যে এই কাজটা করা উচিত এরকম হাদিস কারো কাছে পৌঁছেছে এরকম করা উচিত নয় ওই রকম হাদিস অ্যান্ড ক্ষেত্রে যারা না শেখ এবং মানসুখ সম্পর্কে অবগত হয়েছে তার হিস্ট্রি জানতে পেরেছে তখন বোঝা গেল যে একটা হাদিস আগে এক্সারসাইজ হয়েছে আগে আমল হয়েছে পরে সেটা মানসুখ হয়ে গেছে অ্যাব্রোগাইটেড হয়ে গেছে যেভাবে কোরআনে মধ্যে না শেখ এবং মানসুখ আছে আল্লাহ তারা প্রথম দিকে মদকে হারাম করেনি শুধু বলেছেন লা সুকারা মদ পান করে নেশা রত অবস্থায় মসজিদে নামাজ পড়তে যেও না নামাজ পড়ো না কারণ তুমি নামাজ পড়তে গিয়ে উল্টাপাল্টা কী করে ফেলবে এই জন্য নামাজের আগে মদ খাওয়া ঠিক হয় নাই নামাজ পড়া হয়ে গেলে খেতে পারতো তখন কিন্তু পরে আয়াত নাজেল হয়েছে রেজিস আমালের শৈতন এগুলা সব গুনা বাতিল খুব খারাপ অপবিত্র এগুলা শৈতানের কাজ মদ হারাম হয়ে গেছে তাহলে পরের আয়াত না আসে আগেরটা মানসুখ এরকম অনেক হাদিস আছে না আসেক এবং মানসুখ এইগুলো জানা থাকলে তখন ইখতালাফকে মিটাই দেওয়া বা একটা রাইট কনক্লুশনে যাওয়া সহজ কিন্তু কোন কোন ক্ষেত্রে মিস করা হয়ে গেলে দিন তারিখটা না জানতে পারলে কোনটা না কোনটা মানসুখ কিছু কনফিউশন থাকতে পারে অল্লাহ আলম আমরা এখন একটা বিরতির দিকে যাবো দর্শক মন্ডলী বিরতির পরে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা কন্টিনিউ করবে ইনশাল্লাহ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ তালা আপনাদেরকে যাখা দান করুন আসসালামুকুম রহমতুলবরক দি দফ ইসলামী হ্যুমন বীং টু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 आज रात साढ़े सात टाइम आप पुनः सम्प्रचार सकाल साढ़े नौ टाइप बांग्लादेश है अबु अन्हु रसूल पांच वक्त सलाद एक जुमा होते अपर जुमा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 घटना जार मध्य निहित आल्लार निर्देश घटना अत्यंत রহমান মাদানীমুল্লাহ বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় गुरुपूर्ण अनुष्ठान कुरान कहती আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম একটা হাজির সম্পর্কে ইনাল হালাল মুস্তা বাহাত হালালগুলো পরিষ্কার করে বলে দেওয়া আছে হারামগুলো পরিষ্কার করে মানুষের পক্ষে জানা সম্ভব আর এর মাঝে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলা সবার সঞ্জোর উদ্রেক করতে পারে যাদের কাছে এলমের কমতি আছে আর সেটা সাধারণ মানুষ অনেকেই জানে না সেই তার মিস করে আর যে ব্যক্তি শোভা সন্দেহ থেকে দূরে থাকে সেই ব্যক্তি তার দিন এবং ইমান তার ব্যক্তিত্বকে সেফ করে রাখে এই প্রসঙ্গে আমরা এখতলাভ সম্পর্কে আলোচনা করছিলাম যে সোভাসন্দেহ বা কিছু কিছু ক্ষেত্রে ফোকাহাদের মধ্যে যে একলাভ হয়েছে তার এক্সাম্পল আমরা দিচ্ছিলাম এবং বলা হচ্ছিলো যে না শেখ এবং মানসুখ কোনো হাদিস পরে রহিত হয়ে গেছে আরেকটি হাদিসের কারণে এই প্রায় সময় এ সমস্ত সাংঘর্ষিক হাদিসে আগেরটা আমল না করে পরেরটা আমল করতে হয় আবার যদি শাহি এবং জঈফের সঙ্গে কন্ট্রাডিকশন হয়ে যায় সংঘর্ষ লাগে তাহলে জঈফটা বাদ দিয়ে শাহিটা আমল করতে হয় এভাবে অন্য হাদিস যদি ব্যাখ্যা করে এক হাদিসকে তাহলে সেই ব্যাখ্যাটা যদি মোর ক্লিয়ার হয়ে যায় তাহলে সেই হাদিসকে আমল করতে হবে এরকম অনেক প্রিন্সিপাল রয়েছে এরপর আরেকটি বিষয় আসে এখানে এমন রাজ হাম্বলী রহমতুল্লাহ আলহের ব্যাখ্যা এনেছেন কোনো মানুষের যদি তার ইনকাম হারামও আছে হালালও আছে। এখন এইরকম ব্যক্তি আপনাকে দাওয়া দিয়েছে তার ঘরে কি খাওয়া দাওয়া করতে পারবেন নাকি পারবেন না এ নিয়ে অনেক লম্বা চূড়া আলোচনা করেছেন এটাও একটা সভা সন্দেহজনক বিষয়ের ভিতরে এসে গেছে সম্পূর্ণ হারাম ইনকাম হয়ে গেলে অবশ্যই বর্জন করা উচিত আ সম্পূর্ণ হালাল হয়ে গেলে তার কোনো চিন্তাই নাই কিন্তু যদি মিক্স থাকে ইনকামের কিছু ইনকাম হালাল কিছু অংশ হারাম তাহলে কি করা যায় এক্ষেত্রে অনেক সাহাবাইকেরাম সালফেস আলহির মন্তব্য হচ্ছে যে এক্ষেত্রে খাওয়া যেতে পারে তবে না খাওয়াটা উত্তম খাওয়া যেতে পারে খাইলে হারাম হবে না না খাওয়াটা উত্তম এরকম ফতুয়া এসেছে সাহাবি আব্দুল মাসাউদ রাজি আল্লাহ তালু এই বিষয়ে ওনার ফতুয়া ছিল কেউ ওনাকে জিজ্ঞাসা করেছিল যে এরকম কি খাওয়া যাবে তাদের ঘরে যাওয়া খাওয়া দাওয়া করা যাবে তখন তিনি বলেছেন আলহানা উলাকুম ওয়ালভেজরুল আলাইহিম খাওয়াও খেতে পারো তোমাদের জন্য খাওয়াটা মোবারক হোক আর ওদের জন্য ক্ষতির জিম্মাদারি তারা অনেক তারা যারা ইনকাম করেছে হালালের সঙ্গে হারামকে মিক্স করে ফেলেছে এর জিম্মাদারি গুণার দায়িত্ব তারা নেবে আর তোমরা যে খেলা আল্লাহ তালা তোমাদের খানাকে ভালো করুন খানাটা মোবারক হোক এভাবে তিনি বলেছেন এই হাজিস্টির শেষ অংশে রসুল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি শোভাসন্তের জিনিসের ভিতরে ঢুকে পড়ে সেটাকে চর্চা করে নির্দ্বিধায় তাহলে আশঙ্কা আছে সে একসময় হারামের মধ্যে ঢুকে পড়বে কাজেই যখন কোনো বিষয় এরকম রেগুলার বা খুব বেশি বেশি করে হতে থাকে তাহলে শতকতা অবলম্বন করা দরকার আর যে ব্যক্তি একটু বেপরোয়া হয়ে যায় কোনো ভাবনা করে না আশঙ্কা আছে সে হারামে পড়ে যেতে পারে হারাম যখন কোনো সময় হয়ে যায় প্রমাণ হয়ে যায় কনফিউশন দূর হয়ে যায় ক্লিয়ার হয়ে গেছে আলোচনা করে যেটা হারাম তখন অবশ্যই সেটাকে বর্জন করতে হবে এরপরে রসুল্লাহ সাল একটা এক্সাম্পল দিলেন তার রায় হেমা কোনো রাখাল যদি তার পশুর পালকে নিয়ে গরুর পাল হোক ছাগলের পাল হোক ভাড়ার পাল হোক নিয়ে প্রত্যেকটি যেভাবে নিজস্ব একটা এরিয়া আছে প্রত্যেকটি জমিদারের নিজস্ব চারণভূমির একটা বর্ডার আছে ঘেরাও দেওয়া আছে কেউ যদি নিজের গরু ছাগল অন্য বাদশার অন্য জমিদারের অন্য ভূস্বামীর চারণভূমির কাছে নিয়ে তার নিজের গরু সাগরের পালকে চড়াতে থাকে সে রাখালটা তাহলে কি হবে যে কোন সময় আশঙ্কা করা যায় এই গরু ছাগলগুলো এই পশুগুলো একদম সীমা থাকার কারণে একদম বর্ডারে থাকার কারণে হঠাৎ করে যদি ওই দিকে ওই বাদশার ওই জমিদারের বা ওই ভূস্বামীর চারণ চলে যায় চলে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে কাজে একটু দূরে রাখতে হবে কখনই একদম সীমা ঘেসে গরু ছাগল চালানো ঠিক হবে না এটা তিনি এক্সাম্পল দিলেন আর বললেন আর আল্লাহ তালারও এরকম হেমা আছে আল্লাহ তালারও এরকম চারণভূমির মতো বর্ডার নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ হেমা হারেমুহ তারপরে তিনি বললেন যে আল্লাহ তালার চারণভূমির সীমা হচ্ছে আল্লাহ তালার হারামগুলো কাজে হারাম থেকে তোমরা নিরাপদ দূরত্বে অবস্থান করো হারামের একদম বর্ডারে চলে যেও না হারামের বর্ডারে গেলে বিপদ আছে যে কোনো সময় মানুষ হারামে পড়ে যেতে পারে এই জন্য একটু দূরত্বে থাকতে হবে এই গ্যাপটা অত্যন্ত জরুরি গ্যাপটা হচ্ছে সতর্কতা আল্লাহ তালা বলেছেন তিলকা হদুদ্দুল লহ ফলা চাহা দুহা এগুলো আল্লাহ তালার সীমা কোরআনে পাকে বেশ কিছু হালাল হারামের বিষয়ে আলোচনা করে আল্লাহ বলেন অতিহ এগুলো হচ্ছে আল্লাহ তালার নির্ধারিত যারা আল্লাহ তালার সীমাগুলোকে লঙ্ঘন করে ফেলে সীমাগুলোকে ডিঙ্গিয়ে ফেলে এরা দাঁড়ালেন এরা গুণাগার হয়ে যাবে এই আল্লাহ তালার হারামের সীমা থেকে একটু দূরে থাকতে হবে যে বিষয় এখনো হারাম নয় হালাল আছে কিন্তু একদম হালালের শেষ মাথায় চলে এসেছে এর এরপরেই ইমিডিয়েটলি হারাম শুরু হয়ে যাবে তাহলে একটু আগে বন্ধ করে দেওয়া উচিত একটু দূরে থাকা উচিত এখান থেকে ওলামাইকার সাদ্দ সাদ্দ নামক একটা উসুল বের করেছেন এবং শরীরে তার এক্সাম্পল আছে যেমন মহিলাদের সঙ্গে একান্তভাবে ভাবে মিশা একজন পুরুষ একজন মহিলা ঠিক নয় আল হালোয়া অরিজিনালি উদ্দেশ্য হচ্ছে এটা এরকম এটাকে নিষেধ করা হয়েছে সাদদান আলিদারিয়া জেনাবা বিচারকে অনৈতিকতার থেকে মানুষকে রক্ষা করার জন্য। সেটা দিকে নিয়ে যেতে পারে যে সমস্ত কাজ এখনও জেনাবা বিচার নয় কিন্তু তার কাছাকাছি হয়ে যাওয়ার মতো কাজটাকেও নিষেধ করা হয়েছে তো এইভাবে সাদ্দ আলিদারিয়ার ভিতরে অনেকগুলো জিনিস আছে যে আপাতত আপাত দৃষ্টিতে হয়তো বা হারাম নয়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 একটা সিদ্ধান্ত আকারে দিয়ে দেওয়া যে পাঁচ কাপের বেশি ক্ষতি হবে তিন কাপের বেশি খেলে ক্ষতি হবে দুই কাপের বেশি খেলে ক্ষতি হবে বা দশ কাপের বেশি খেলে ক্ষতি হবে এ আগ পর্যন্ত ঠিক আছে এরকম বলা মুশকিল কিন্তু একজন ব্যক্তিকে সবসময় হারাম থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে একটু দূরে কাছাকাছি নয় সেই জন্যই ছাদ্দ দাঁড়িয়া এই ফর্মুলাটাকে ওলা মাইকেরাম পড়ান এবং হাদিসের স্পিরিট থেকে নিয়ে অনেক গবেষণা করে এই ছাদ দ্বারা এর বিষয়টাকে এক অসুল মধ্যে অ্যাড করেছেন এবং এটাকে গুরুত্ব দিয়েছেন যদি কেউ কেউ মনে করেন যে এটা শরীরকে কঠিন করে ফেলা হয়েছে আফিরিক জমানায় কেউ কেউ এরকম মন্তব্য করেন কিন্তু সালফেসাল হাইন এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এর পিছনে দলিল রয়েছে করোনা এবং হাদিস থেকে একদম হালালের সীমায় যখন শেষ প্রান্তে মানুষ চলে আসে তখন একটা ড্যাঞ্জারাস পিরিয়ড থাকে এটা ভেরি ড্যাঞ্জারস জোন হয়ে যায় এটা এ এক কদম পরেই হারাম আসে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 হালাল জিনিসটাকে তিনি এভাবে ওপেনলি এক্সারসাইজ করতে অ্যালাউ করেন শুধু তিনি না সব সাহাবাদের এরকমই স্পিরিট ছিল আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আরেক আলোচনা করবো আল্লাহ তালা তো অসুবিদান করলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে দর্শক মন্ডলী জজাক মুল্লা তালাকুল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षा अनुप्राणी चिंता अर्जन आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिर समूह कल रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश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 জয়েন্ট ডক্টর জাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়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 জাহাঙ্গীর ইসলাম আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় বাপুনের সম্প্রচার